أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يرمون المحفنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم শেষ মেহের বাণীতে আমরা কুরআন মজিদের দার্সে বসার সুযোগ পেয়েছি রাব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেছেন এই জন্য তারই শক্তি আদায় করে কালী মাতর শুকুর পেশ করছি আলহামদুলিল্লাহ মানব জাতির হেদায়াতের উদ্দেশ্যে নাজিল করেছেন পেয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য হেদায়াতের কিতাব হল এই কোরআন মজিদ মানুষের জীবন পরিচালনার জন্য যত প্রকারের আইন কানুন বিধি বিধান প্রয়োজন আল্লাহ সুবহানা এ কোরআন মজিদের মাধ্যমে মানব জন্য তা পেশ করেছেন কোরআন মজিদের সুরায় নুর এমনই একটি কিতাব এমন একটি সুরা যার মাধ্যমে আল্লাহ মুসলমানদের পারিবারিক জীবন পারস্পরিক সম্পর্ক স্থাপন এবং নিজেদের ইজ্জত হুরমত সুরক্ষার পরিমাণের জন্যই ধরনের বিধানের প্রয়োজন আল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে সব এই সুরার মাধ্যমে প্রদান করেছেন আমি এখন তেইশ নম্বর অ্যাপ তেলাওয়াত করেছি সুরাই নোড়ের আল্লাহ সুবাহরমান যারা সতী সাধবী সহজ সরল মুমিনা নারীদের প্রতি অপবাদ আরোপ করে তারা দুনিয়া এবং আখেরাতে অবিসপ্ত এবং তাদের জন্য রয়েছে বড় ধরনের আজাদের ব্যবস্থা আল্লাহ একদিকে বিধান নাজিল করেন হুকুম হাকাম নাজিল করেন হুকুম লঙ্ঘনকারীদের জন্য শাস্তির বিধান ঘোষণা করেন সর্বোপরি যারা আল্লাহর হুকুম অমান্য করে তাদের জন্য আল্লাহর প্রত্য থেকে যে আজাদ এবং গজবের ব্যবস্থা সেই বিষয়টি অবহিত করে দেন এ আয়াতে এমন সথী সাধবী মুমিন নারীগণ যারা পাপ কাজ সম্পর্কে একেবারে রাফেল। কোনো পাপ কাজের সাথে তারা জড়িত না এরা এত সহজ সরল জীবন যাপন করে ইমানের দাবি পূরণ করে তারা সঠী সাধবী হয়ে ইমানের উপর অর্থ থেকে পবিত্র জীবন যাপন করে কোন পাপ কর্মের চিন্তাও তারা করে না এমন সহজ সরল মুমিনা নারীদের প্রতি যারা মিথ্যা অপবাদ আরোপ করে তারা দুনিয়া এবং আখেরাতে অবিসপ্ত এই সকল লোক তাদের অবস্থা আল্লাহ বলে দিচ্ছেন এরা দুনিয়ায়ও অভিশপ্ত কর খালেও তারা অবিশপ্ত হতে পারে দুনিয়ায় তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে দুনিয়ায় শাস্তি দেওয়ার পরও তাদের অপকর্মের কারণে তারা দুনিয়ায় অবিষপ্ত হবে মানুষের মধ্যে তারা অসম্মানিত লাঞ্ছিত থাকবে মানব সমাজ এদের আর কোন মর্যাদা থাকবে না যারা কোন এই ধরনের নিষ্পাপ পবিত্রা নারীদের প্রতি মিথ্যা অপবাদ আরোপ করে এই সকল লোকেরা দুনিয়ায় মিথ্যাবাদী মানব সমাজে সবচেয়ে নিকৃষ্ট হিসাবে তারা পরিগণিত হবে মানব সমাজে এদের সম্মান মর্যাদার থাকবে না আর মৃত্যুর পরে পরকালেও তারা সকল জগতে লাঞ্ছিত অপমানিত এবং অবিশক্ত হবে এরা আল্লাহর রহমত থেকে থাকবে বঞ্চিত যেমন কবরের জিন্দিগিতে তেমনই হাসরের ময়দানেও এরা থাকবে অবি এরা কলঙ্কিত চেহারার অধিকারী এদের চেহারার মধ্যে আর কোনো সম্মান পরিস্পুঠিত হবে না মানব সমাজের মাঝে এরা সম্মান মর্যাদার আসন পাবে না যেমন দুনিয়ায় তেমনই আফে কখনো পাবে না তাদের পাপটা এত বেশি যে আল্লাহ যাকে সম্মানিত করেছেন তারা তাকে অসম্মানিত করতে চায় আল্লাহ যাকে পবিত্র করেছেন তাদের চেহারায় তারা নুংরামির আবর্জনার কলঙ্কল এবং করতে চায় এরা মানব সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ এরপর আল্লাহ বলছেন ওয়ালাহুম আজাবুন আজিম এরা অভিশপ্ত হয়ে শেষ নয় এদের জন্য রয়েছে কঠোর ফিরাদায়ক শাস্তির ব্যবস্থা बड़ धरणे आजबर व्यवस्था रही है तरीप का पुजा दुनिया बोझा बहन तेष होना बोझा बहन करते जहां नाम आगुन पर्त कारण विषय होते अति साधारण से एक मानु सम्पर्के একটা কোথা রুটিয়ে ফেলেছে হাসি কৌতুক করে ফেলেছে গল্প গুজব করে ফেলেছে কিন্তু বিষয়টা তার কাছে অতি ছোট হতে পারে কিন্তু আল্লাহর কাছে অতি বড় আল্লাহ মানুষকে সম্মানিত মুমিনদেরকে আল্লাহ সম্মানিত করেছেন আল্লাহ যাকে সম্মানিত করেছেন তাকে সে অপমানিত করেছে এই জন্য সে আল্লাহর বিপক্ষে দাঁড়িয়েছে তার অপরাধটা সাধারণ অপরাধ নয় যে অপরাধ করে নাই আল্লাহ তাকে নিরাপদ রেখেছেন তাকে সে অপরাধী বানাচ্ছে কত বড় শয়তানি কর্ম এটা তার কর্মটা হচ্ছে সবচেয়ে বড় শয়তানি কর্ম এইজন্য আল্লাহ সবচেয়ে বেশি কঠোরভাবে তাকে পাক্টাও করেছেন দুনিয়া এবং আশেরাতে সে হবে অভিশপ্ত আর জাহান নামের আগুন আগুনের মধ্যে সে শাস্তি বুক করবে তাদের উপর সাক্ষী দিবে তাদের জিহবা তাদের উভয় হাত এবং তাদের পাগুলো। গুরু দুনিয়ায় যা কিছু তারা করছিল এই সকল বিষয়ে এই সকল লোকদের দীপককে সাক্ষী দিবে তার নিজের শরীরের অঙ্গ পথঙ্গ সব সাক্ষী দেবে হাসরের এই পাপাচারী লোকজন আল্লাহর সাথে জগড়াই লিপ্ত হবে এই জন্যই মানুষকে বলা হয়েছে আলাুল হাসিম এরা হল নিকৃষ্ট জগরাটে এরা নিকৃষ্ট নিকৃষ্টাটে এরা আল্লাহর সাথেও সেখানে তারা ঝগড়া হয়ে যাবে হাসরের ময়দানে আল্লাহর কাছে প্রশ্ন করবে হেরাব্বুল আলামিন আপনি কি আমাকে জুলুম থেকে নিরাপত্তা দান করেন নাই আল্লাহ বলবেন হ্যাঁ কারোর প্রতি আজ জুলুম করা হবে না তখন সে বলবে তাহলে আজকের দিনে আমার ব্যাপারে আমি নিজেই সাক্ষী দেব তখন আল্লাহ বলবেন ঠিক আছে তোমার ব্যাপারে তুমিই সাক্ষী দিবে আজকে। তখন সাক্ষী দিতে যখন শুরু করবে প্রথমত মুখ দিয়ে যখন মিথ্যা কথা বলতে শুরু করবে হাদিসে বিভিন্ন ধরনের বর্ণনাগুলো আছে মুশ্রিকরা যখন দেখতে পাবে সালাদ আদায়কারীগণ ছাড়া আর কেউ জান্নাতে যাচ্ছে না আর যারা তারা দলে দলে জান্নাতে চলে যাচ্ছে তখন মুশ্রিকটা তাদের অস্বীকার করবে তারাও তখন তারা সালাত আদায় করি বলে দাবি করবে এবং তারা যে দুনিয়ায় শির করত সেটা অস্বীকার করবে আল্লাহ সুবাহ যখন তার মুখ দিয়ে এই অবস্থাটা করবে তখন তার মুখের উপর শিল মেরে দিবেন আল্লাহ তার মুখের মধ্যে মুহর মেরে দেবেন তখন তার হাত কথা বলবে তখন হাত তার বিপক্ষে সাক্ষী দিবে দুনিয়ায় যা কিছু করছিল হাত যখন কথা বলবে হাতের খোকা সমর্থন করে পাও সাক্ষী দিবে যা হাত কি বলেছে হাতের কোথা সত্যতা প্রমাণ করবে তার পা সাকি দিয়ে প্রমাণ করবে হাত সত্য কোথায় বলেছে এমন হাদিসে আছে যে এরপর তার মুখ দেওয়া হবে তার জিব্বাকে আল্লাহ বাধ্য করে দিবেন সত্য বলার জন্য কারণ তার ইচ্ছার বিরুদ্ধে তার জিব্বাহ কথা বলবে সত্য বলতে শুরু করে দেবে এখানে এই কোথাটাই বলা হয়েছে সাধু আলহিম আল সিনাতুহম যেদিন তার জিহ্বা দেবে তার জিব্বাকে যখন আল্লাহ কথা বলার সুযোগ দেবেন শক্তি দিবেন যেই জিব্বা দুনিয়া সে মিথ্যার জন্য ব্যবহার করেছিল আর হাসরের ময়দানে গিয়ে আল্লাহর সাথে জগড়া করার জন্য ওই জিব্বাটাকে মিথ্যা কথা বলে ব্যবহার করেছিল আল্লাহ এখন জিব্বাটাকে বাধ্য করে দিবেন সেজন্য সত্য কথা বলে আর আল্লাহ যখন জিব্বাকে বাধ্য করে দিবেন সত্য বলার জন্য তখন তার জিব্বা সত্য কথা বলতে থাকবে তার মুখ দিয়ে আর মিথ্যা বের হবে না शेनाच, शेनाच, शेलो, दिये, गोताई बेर बरौन। बरौन ना चाह मु मुख दिए सत्य कत होते थकुभुम तरह हाथ गुलाो गोदी सक्षी दी विपक्ष की बीमा कानू य दुनिया जा सकल विवरण तरा बर्णना करते थे दुनिया जा सकल विवरण तरा दीते थे কিন্তু আমি এটা করি নাই কার আমল খিতা জানি কে করেছে আর ওইগুলো ফিরেস্তারা আমার নামে লেখে রেখে দিয়েছে তারা ঠিক করে নাই ফিরেস্তাদের বিরুদ্ধে অভিযোগ দিতে শুরু করবে তার পক্ষ থেকে যত যুক্তি বলার মিথ্যা কথা বলার সে বলতে চেষ্টা করবে আল্লাহ সুযোগ দিবেন সে বলবে যখন তার বলা সব মিথ্যা কথা বলার শেষ আল্লাহ তখন তার এরপর তার মুখের উপর দিয়ে শিল মেরে দেবেন তোমার মুখ এখন বন্ধ তখন তার শরীরের চামড়াগুলো কথা বলবে তখন চামড়ার দিকে লক্ষ্য করে বলবে গপালুলি জুলু দিহিম তার নিজের শরীরের চামড়ার দিকে বলবে এই তোমরা আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ দুনিয়ায় তো তোমাকে সুন্দর করে রাখার জন্য এত কিছু করছিলাম হারাম খাইছিলাম আর হারাম তেল আর গিয়ে শরীরে মাখছিলাম আর এত কিছু করছিলাম কেন তোমাদের জন্যই তো করছিলাম তোমাদের আরামের রাখার জন্য এগুলো করছিলাম যা কিছু করছিলাম তোমাদের পক্ষ থেকেই করছিলাম আর আজকে আমার বিরুদ্ধে তোমরাই সাক্ষী দিচ্ছ তখন তারা সকলে বলবে সেদিন আমাদের কথা বলার শক্তি ছিল না তুমি এসব সব অবৈধ কাজে আমাদেরকে ব্যবহার করছিলে বাধা দেওয়ার শক্তি সেদিন ছিল না তোমার বিপক্ষে কথা বলার শক্তি ছিল না কিন্তু সেই দিন সুযোগ থাকলে সেই দিনই বাধা দিতাম সেদিনই তোমার বিপক্ষে কথা বলতাম মানব সমাজে তোমার বিপক্ষে কথা বলে তোমাকে লাঞ্চিত করে ছাড়তাম কিন্তু সেই দিনই সুযোগ ছিল না আল্লাহ সেদিন সুযোগ দেন নাই কিন্তু আল্লাহ আজকে আমাদেরকে কথা বলার সুযোগ দিয়েছেন আমাদের রব আমাদের কথা বলার শক্তি আজকে যুগিয়েছেন এই জন্য আজকে আমরা কথা বলছি কোন মানুষ তার পাপ কাজ করে হয়তো এর সাক্ষী নাই কিন্তু তার শরীরটা তার পা হাতটা এটা তোর বাড়িতে রেখে যেতে পারে না শরীরের চামড়াটা কুলে তোর বাড়িতে রেখে যেতে পারে না এটা তো সাথী আছে এরা সব সবাই দেখছে সবাই সব কিছু দেখতেছে আর মুখস্ত করে রাখতেছে ওই হাসরের দিন এগুলা বলার জন্য তারা সব স্মরণ রাখতেছে মুগস্থ করে রাখতেছে কিচ্ছু তারা বা রাখবে না সব কিছু সেদিন বলবে আল্লাহ সুবাহ কুরআন মজিদে এই বিষয়গুলো স্পষ্টভাবে বর্ণনা করে দেওয়ার পর কোন মানুষ কি আর গাফিল থাকতে পারে কোন মানুষ কি বেপরুয়া হতে পারে সে না পরমানি করবে লুকিয়ে লুকিয়ে মনে করবে যে কেউ তো দেখছে না কিন্তু আল্লাহ তো জানিয়ে দিয়েছেন তোমার হাত বা তোমার সাথে আছে তোমার শরীরের তোমার চামড়া যে শরীর দেখে রাখছে তারা তো একবারে খোলা মেলা তোমার সামনে আছে যেই পাপ করতে তুমি যাচ্ছ পাপ কাজ করছো এ সব কিছু তারা দেখছে জানছে বুঝছে এদেরকে তো তুমি আড়াল করতে পারছো না এদের থেকে তো গোপন করতে পারছো না এরা সকলে যে সেদিন সাক্ষী দেবে আর লাগে জানিয়ে দিয়ে জানিয়ে দেওয়ার পরেও যদি কোন মানুষ এই ধরনের নাফরমানি করে পাপ কাজ করে বুঝতে হবে এই পাপ কাজের ফলাফল জেনে বুঝে এটা বুক করার জন্য সে তৈরি হচ্ছে জাহান নামের আগুনকে সে দে ভাবে বরণ করে নিয়েছে আগুনের শাস্তিটাকে ইচ্ছা করে সে গ্রহণ করছে আল্লাহর পক্ষ থেকে আজাবের যে ব্যবস্থা করা হয়েছে এগুলো জানার পর যখন যে এই কাজগুলো করে তাহলে বুঝতে হবে ওই ওই কাজ করে বুঝে করতে সে চায়। আর যে শাস্তি বুক করতে চায় আল্লাহ তাকে শাস্তি দেবেন যেহেতু এই শাস্তিটা বুক করতে সে চাইতেছে এটা তার পছন্দ নিয়ম দুদকের আগুনটা সে পছন্দ করেছে যেহেতু এটা পছন্দ করেছে তার পছন্দের আগুনের মধ্যেই আল্লাহ দিবেন থাকো এখানে তোমার এই আরামের ঠিকানা এটা ওই ঠিকানার মধ্যেই তুমি থাকো এরপর বলছেন যেদিন আল্লাহ তাদেরকে পরিপূর্ণ পাওনা পরিশোধ করে দেবেন তাদের সকল হিসাবপত্র তাদেরকে প্রদান করে বুঝিয়ে ঝুইয়ে দেবেন তখন তারা জানতে পারবে নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন সত্য প্রকাশকারী এখানে দিন তাদের দিন দিন অর্থ এখানে হিসাব এখানে দিন অর্থ হল হিসাব মালিক দিন এটা কোন দিন হিসাবের দিন মালিক দিন এটা হিসাব নিকাশের দিন মানুষ দুনিয়ায় যা কিছু করেছে তার হিসাব নিকাশ সেখানে হবে আর হিসাব নিকাশ করে চূড়ান্ত ফায় ফেলা হবে এখানে দিন অর্থ হিসাব মানুষ যা কিছু করছে আল্লাহ হিসাব করে তার সম্পূর্ণ পাওনা একেবারে হক সহকারে আদায় করে দেবেন কিছু বাকি রাখবেন না আল্লাহ তাদেরকে পরিপূর্ণ আদায় করে দেবেন পরিপূর্ণ করে দেবেন সত্য সহকারে তাদের হিসাবসমূহ এই হিসাবের মধ্যে কোন ভুল থাকবে না কোন প্রকারের ভুল থাকবে না নির্ভুলভাবে সেই হিসাব বুঝিয়ে দেওয়া হবে যে দুনিয়ায় যা কিছু অর্জন করেছে তার তা সমুদায় না সেখানে আদায় করে দেওয়া হবে কেউ সেখানে বলতে পারবে না যে আমি তো এর চেয়ে বেশি ভালো কিছু পাওয়ার ছিলাম কম পেয়েছি এটা কেউ বলতে পারবে না আর কেউ বলতে পারবে না এত পাপ তো আমি করি নাই আমাকে বেশি পাপের শাস্তি দিয়ে দেওয়া হচ্ছে এই কোথাও কেউ বলতে পারবে না আল্লাহ এমন ভাবে ইনসাফের সাথে যার যার কিছু পাওনা হয়েছে আল্লাহ হিসাব করে রেখেছেন বিন্দু মাত্র বেশ কম করবেন না সেগুলো প্রত্যেকের পাওনাগুলো পরিশোধ করে দেবেন সময় रिषारालो क्या कर देखते सरिषार दाना मंद काज करताओ से देखते पा आल्ला सुबहानला सबकू संरक्षण कर <coughs> হাকুল মবিন তখন মানুষ জানতে পারবে আল্লাহ যখন সকলের পাওনাটা পরিপূর্ণভাবে হক সহকারে আদায় করে দেবেন পরিশোধ করে দেবেন তখন তারা জানতে পারবে যে আল্লাই হচ্ছেন সত্য প্রকাশকারী হাকুল মিন তিনি সুস্পষ্টভাবে হক কথা বর্ণনাকারী তারা জানতে পারবে যে আল্লাহর আল্লাহর এই কর্মের মাঝে কোন ভুল নাই আল্লাহর হিসাবের মাঝে কোন ভুল নাই সকলেই বুঝতে পারবে যে আল্লাহ যা কিছু করছেন সব সত্য সব সঠিক তারা তখন জানতে পারবে দুনিয়ায় যা কিছুকে তারা সঠিক মনে করত এ সব ভ্রান্ত প্রকৃতপক্ষে আল্লাহ হচ্ছেন হক তারা সেদিন জানতে পারবে আল্লাহ হচ্ছেন হক আর কোন হক নাই তারা সেদিন এই কথাগুলো কোনো কাফের মুসিদের উদ্দেশ্যে বলা হচ্ছে না মুমিনদের বিষয়ে যেই ইমানদারগণ অন্য মুমিনের ইজ্জত নিয়ে তামাশা করে অন্য মুমিনের ইজ্জত সম্মানকে গুরুত্ব দেয় না কথায় কথায় তাদেরকে বেঈজ্জত করে লাঞ্ছিত করে অপমানিত করে ওই মুমিনদের কথা বলা হয়েছে সে ইমানের দাবি করার সত্ত্বেও সে মুমিন হওয়া সত্ত্বেও অপর মুমিনের বে কারণ হওয়ার কারণে অন্য মুমিনকে লাঞ্ছিত করার কারণে সে এমন আজাব সমূহের মধ্যে লিপ্ত হবে তার ওই কাজগুলো অন্য মুমিন সম্পর্কে যে মিথ্যা কথা বলেছিল অপবাদ দিয়েছিল তাদেরকে লাঞ্ছিত করেছিল এসব অপকর্মের কারণে সে জাহান নামের শাস্তি বুক করবে হয়তো দুনিয়ায় কেউ তাকে এ ব্যাপারে সাক্ষী প্রমাণ দিয়ে তাকে শাস্তি দিতে পারে নাই কিন্তু আল্লাহর আদালতে সপ্রমাণিত হয়ে যাবে সেদিন তার সকল শাস্তি যা কিছু জমা হয়েছিল আল্লাহ একত্রে জমা করে তাদেরকে প্রদান করবে না তজ্জিবা তুলি তজ্জিবি নব তজ্জিবু নিতাম পাপাচারী নারী নারী পাপাচারি পুরুষের জন্য আর পাপাচারী পুরুষ পাপাচারী নারীর জন্য পবিত্র নারী পবিত্র পুরুষের জন্য আর পবিত্র পুরুষ পবিত্র নারীর জন্য এই সকল লোকেরা যা কিছু বলে থাকে এ থেকে মুমিন মুমিনাগণাগণ মুক্ত আর এই মুমিন নারী পুরুষের জন্য রয়েছে ক্ষমা কমা এবং সম্মানজনক জীবিকা এখানে আল্লাহ সুবাহ মানব প্রসৃতির কথা বলেছেন আল খাবি সাতিল খাবি সিনা ছাড়ি নারী নারী ভ্রষ্ট নারী চরিত্রহীনা নারী চরিত্রহীন পুরুষের জন্য একজন আর একজন পুরুষকেই পছন্দ করে একজন পাপাছড়ি ভ্রষ্টা নারী আর একজন তারি মতো পাপাছড়ি ভ্রষ্ট পুরুষকে পছন্দ করে এটা তার ভালো লাগে পুত পবিত্র মুমিন পুরুষকে তার ভালো লাগে না অনুরূপভাবে ওয়াল অনুরূপ ভাবে সেই পাপাচারী পুরুষ পুরুষ নারীকেই পছন্দ করে এটা তার ভালো লাগে খবিশ পুরুষ খবিস নারীকে পছন্দ করে কারণ তাদের প্রকৃতি এক এদের পরস্পরের মন মিজাজ প্রকৃতি চাহিদা সব কিছু এক এটা তাদের পছন্দ লাগে একটা খবিসা নারী উলঙ্গ হয়ে থাকতে যেমন পছন্দ করে আর একটা খবিস পুরুষও তার সঙ্গিনীতে এই ধরনের উলঙ্গ নারীকে পছন্দ করে তার লাগে পরিহিতা নারীকে তার ভালো লাগে না এটা লাগবে না এটা আল্লাহ প্রকৃতি তাদের মধ্যে এই ভাবটা পয়দা করে দিয়েছেন পবিত্রা নারীগণ সৎ চরিত্রের অধিকারী নারীগণ হিজাব পর্দার মধ্যে আবদ্ধ থাকাকে যারা পছন্দ করে সেই সকল পুত পবিত্রা নারীগণ তাদেরই মতো ইমানদার সৎ পুত পবিত্র চরিত্রবান পুরুষকে তারা পছন্দ করে অসৎ চরিত্রের পুরুষদেরকে তারা ঘৃণা করে অনুরূপ ভাবে অত্বজ্ঞি বুন আরী তজ্ঞিবাদ আর এই সৎ পুরুষগণ সৎ চরিত্রের অধিকারী পুরুষগণ সেই সৎ চরিত্রের নারীদেরকে তারা পছন্দ করে পুত পবিত্র চরিত্রের অধিকারিনী নারীদেরকে তারা পছন্দ করে কারণ এটা একটা মানব প্রকৃতি আল্লাহ মানুষের অন্তরের মধ্যে একটা চাহিদা পয়দা করে দিয়েছেন সেই চাহিদাটা একজন মুমিন পুরুষ আর একজন পবিত্রা মুমিনা চরিত্র সম্পন্না নারীকে সে পছন্দ করে সে তালাস করে তার সঙ্গিনী বানানোর জন্য বিয়ে করার জন্য সে খুশ করে একজন ইমানদার নারী চরিত্র সম্পন্না একজন নারী সম্ভ্রান্ত একজন নারীকে পছন্দ করে যে কোনো পাপ কমকিল তার সাথে জড়িত হয়নি এমন নারীকে সে সন্ধান করে কামনা করে অনুরূপভাবে একজন মুমিনা নারী যে সৎ চরিত্রা চরিত্র কোনদিন পাপ কাজ করেনি সেই মুমিনা নারীও অনুরূপভাবে এমন একজন পুরুষকে তার স্বামী হিসেবে পেতে চায় যে পুরুষটি যেই সৎ চরিত্রের অধিকারী সে ইমানদার সে তাকুয়া সম্পন্ন জীবন যাপন করে এমন একজন পুরুষকেই সে কামনা করে বিপরীত পক্ষে ওই চরিত্রহীনা নারীগণ চরিত্রহীন পুরুষকে চরিত্রহীন পুরুষ চরিত্রহীনা নারীকে তারা কামনা করে কারণ চরিত্রহীনা একজন মুমিন পুরুষের স্ত্রী হিসাবে পছন্দ করে না এর কারণ হল সে যে বলগাহীন জীবন জীবনযাপনে অভ্যস্ত যে উলঙ্গ জীবন যাপনে অভ্যস্ত এর মধ্যে যে সে মজা পেয়েছে এটার মধ্যে স্বাদ পেয়েছে তৃপ্তি পেয়েছে অসংখ্য পুরুষের সেই বগল বাবা হয়ে নাচতে যে মজা পেয়েছে সে চায় এই ধরনের কোনো পুরুষ যদি হয় তাহলে তার পূর্বের জীবনের সাথে পরের জীবনের একটা মিল থাকবে পরের জীবনও তা করতে পারবে কিন্তু যদি একজন ইমানদার পুরুষের স্ত্রী হয় তাহলে তাকে তো এইভাবে গলগাহীন জীবনযাপনের সুযোগ দেবে না দেবে না পুরুষের বাহুবন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ তাকে দেবে না আর সে তো শুধুমাত্র তখন নিরুপায় হয়ে একজন পুরুষের সঙ্গিনী হয়ে থাকতে বাধ্য হবে এটা যে তার ভালো লাগে না এই জন্য সে একজন মুমিন পুরুষকে সে পছন্দ করে না পাত্রিকুজে আধুনিক মনের অধিকারী প্রগতিশীল চিন্তার অধিকারী অর্থাৎ এর অর্থ কি তার স্ত্রী প্রগতিশীল চিন্তার অধিকারী হবে সে একসাথে অনেক নিয়ে নিয়ে সে নাচবে গাইবে তাদের নিয়ে দিন রাত কাটাবে তার স্ত্রী কিছু মনে করবে না কারণ সে প্রগতিশীল চিন্তার অধিকারী সে মনে করবে আমিও তো এই সুযোগটা পাচ্ছি আমিও যখন পরপুরুষদেরকে নিয়ে এইভাবে দিন রাত কাটানোর সুযোগ পাচ্ছি তার স্বামী অন্য নারীদেরকে নিয়ে এইভাবে দিন রাত কাটা বেরতে আপত্তি কিসের উভয় তো সুযোগটা পাচ্ছে তার জীবনটাকে ভুগ করার সুযোগ পেয়েছে এই কারণে তারা একে অন্যকে পছন্দ করে কিন্তু একজন ইমানদারের স্ত্রী যদি হয় তাহলে সে তো যখন তখন বের হতে পারবে না রাত বারোটায় গড় থেকে বের হয়ে ক্লাবে যেতে পারবে না এটা তো বড় বাধা হয়ে দাঁড়াবে রাত বা রথায় কেন দিন দুপুরেও তো পারবে না পারবে পুরুষের ঘরে যদি থাকে দিনের দুপুরেও তো সে অপ্রয়োজনে গড় থেকে বের হতে পারবে না তার গড় থেকে যদি প্রয়োজনে বের হতে হয় তার স্বামীর সাথে বের হতে হবে একা একা বের হয়ে বের ওই তার অন্য সঙ্গীদেরকে সঙ্গী বানিয়ে সে পার্কে ঘাটে মাঠে ঘুরে বেড়াবে ক্লাবে সেখানে আড্ডা দিবে সেই সুযোগ তার হবে না জন্য তারা কখনো ইমানদার পুরুষকে স্বামী হিসেবে পছন্দ করে না প্রকৃতি আল্লাহ এখানে বলে দিয়েছেন এই সেই চরিত্রহীনাহীনা খবিস নারীগণ হবিশ পুরুষকে পছন্দ করে আর হবি পুরুষগণ খবিস নারীকে পছন্দ করে তারা একে অন্যের জন্য তাদের পরস্পরের মধ্যে খুবই আকর্ষণ অনুভব করে এই জন্য তারা একের অজনের সাথে প্রাকৃতিক ভাবেই মিলিত হয় আল্লাহ বিধানেই এইভাবে মিলিত হয় এইভাবে খবিসা নারীগণ কোন পুত পবিত্র অধিকারী কোন মুমিনের স্ত্রী হতে পারে না একইভাবে কোন ইমানদার স্বচ্ছ অধিকারী নারী এই খবিস পুরুষের স্ত্রী হতে পারে না সেখানে তারা প্রশান্তি পাবে না সেখানে তারা নিরাপত্তা পাবে না সেখানে তারা তার জীবন সুখময় হবে না একজন ইমানদারের সাথে যদি তার সম্পর্ক হয় এখানে প্রশান্তি পাবে গন সম্পদ প্রাচুর্য এগুলো সুখের কারণ নহে এগুলোর মাধ্যমে প্রকৃত সুখ মানুষ পায় না পায় বাস করে কিন্তু সুখ নাই সুখ নাই স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না শ্রী স্বামীকে বিশ্বাস করে না একজনের প্রতি আরেকজনের আস্থা নাই বিশ্বাস নাই গন একটা জাহান নামের টুকরা এইভাবে মানসিক যন্ত্রণায় তারা অতিবাহিত করে আর সেই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্যই একজন আরেকজনকে এক পর্যায়ে হত্যা করে বিছানায় গুমের গুরে হত্যা করে যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য দেখছেন না ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর সেই মেয়েটাকে তার স্বামী চুক উঠে ফেললো উঠে কি জন্য সে বলছে আমি তার স্বামী এই চুক দিয়ে শুধু সে আমাকেই দেখবে অন্য পুরুষকে নয় নয় সে যখন আমাকে দেখে না অন্য পুরুষের দিকে তার এই দৃষ্টি এই চুক রেখে আর লাভ নেই যদি চুকটা উঠিয়ে ফেলে দেওয়া যায় এই চুক দিয়ে তো আমাকে এমনিই দেখে দেখে না সে অন্ধ হয়ে থাক অন্য পুরুষকেও দেখল না সে অসহায় হয়ে আমার জন্য চোখ সারাও সে তখন মনে করে আমার হয়ে তাকুক তবু অন্যের ভাগ না এটা দেখেছেন তাকে আমি তাকে দেখেছি আমি তুই একই সময় তো আমার সাথে রিমান্ডে ওখানে ছিল তাদের স্বামী স্ত্রীর দুই থেকেই দেখেছি তো এখানে যে এখানে যে অবস্থাটা এই মানসিক অবস্থাটা যে সে যখন দেখছে বিয়ে করেছে তার স্ত্রীকে সে ভালোবাসে আর সে যখন দেখে ওই স্ত্রী তার সাথে বিবাহে বন্ধনে আবদ্ধ হয়ে তার গড় সংসার করছে ঠিক ঠিক দৈহিকভাবে এখানে আছে কিন্তু মনটা দিয়ে রেখেছে অন্য পুরুষকে সবসময় সে নেটে বসে ওই পুরুষের সাথেই চ্যাট করে আর সুযোগ পেলি যখন সাক্ষাৎ গটে যেহেতু সে দেশে নাই ওই পড়াশোনার নাম করে যায় অস্ট্রেলিয়ায় পড়াশোনার নাম করে যায় ইরানে কারণ তার ওই পুরুষ সঙ্গীটার সাথে থাকা প্রয়োজন এই চরিত্রহীনা নারীগণের জন্য এই চরিত্রহীন পুরুষই উপযুক্ত কোন মুমিন পুরুষ এটা পছন্দ করতে পারে না এই জন্য ইমানদার পুরুষদেরকে আল্লাহ সুবাহানাহু তালা এমন মানব প্রকৃতি দান করেছেন তারা একজন মুমিনা নারী কেটে সন্তুষ্ট হয়ে যায় তার একজন স্ত্রীর প্রয়োজন সেই স্ত্রীটা যদি মুমিনা হয় চরিত্র সম্পন্ন হয় এবং সে দিন রাত সে স্বামীর স্বামীর ভালোবাসায় বিবুর থাকে এই স্বামীর দুনিয়ায় আর সম্পদ কি প্রয়োজন প্রয়োজন এটা হল সবচেয়ে বড় সম্পদ রাসুল্লাহ সাল আলাই বলেছেন এই দুনিয়ার সবকিছুই ভোগের সামগ্রী সম্পদ আর সর্বোত্তম সম্পদ হল নেককার স্ত্রী দুনিয়ার যত সম্পদ আছে এর মধ্যে সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী এই জন্য তিনি বলেছেন বলেছেন দুনিয়ার মধ্যে যে সম্পদ কামনা করবে সেই সম্পদ হল তোমাদের তিনটা একটা হলান ইম্র আতানি হাতি তোমরা দুনিয়ার সম্পদ হল তোমাদের তিনটা তিনটা আল্লাহর স্মরণকারী জবান সব সময় আল্লাহর স্মরণে সিক্ত থাকে যে জবান এটা দুনিয়ার সম্পদ কালবাংসা কৃতজ্ঞ অন্তর আল্লাহ যখন যে অবস্থায় রাখেন সেই অবস্থায় সন্তুষ্ট থাকা এর মধ্যে সবচেয়ে বড় স্বাদ এবং স্মৃতি আছে আর নেককার স্ত্রী যেই স্ত্রী স্বামীকে দিনের পথে সহযোগিতা করে সেটা হল একজন পুরুষের দুনিয়ার সম্পদ গড় বাড়ি গাড়ি সম্পদ ওইগুলা সম্পদ নয় প্রকৃত সম্পদ হল এমন একজন ইমানদার ইমানদার সতী সাধবী নারী হিসাবে পাওয়া এটা হল সবচেয়ে বড় সম্পদ সম্পদ এখানে দুনিয়ায় প্রশান্তি পাওয়া যায় পাওয়া যায় কি জন্য লিয়াস কোন ইলাইহা তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে পয়দা করা হয়েছে এই জন্য যেন তোমরা তাদের মাঝে প্রশান্তি লাভ করতে পারো প্রশান্তির জন্য আল্লাহ তোমাদের স্ত্রীদেরকে পয়দা আল্লাহদের সেই প্রশান্তি কখন পাওয়া যাবে যখন সেই স্ত্রী ইমানদার হবে স্ত্রী যখন ইমানদার হবে তখন একটা প্রশান্তির কারণ হবে কারণ হবে মুমিন পুরুষগণ কোনো কোনো বিয়ে কখনো বিয়ে করবে না এর আগে বিষয়গুলো আমি আলোচনা করে এসেছি কোন পুরুষ যদি জানে যে মহিলাটি তাহলে তার জন্য এটা বৈধ নয় ওই মেয়েকে বিয়ে করা তার জন্য আর বৈধ নয় সেটা বিয়ে করবে না করবে না এই জন্য তার দায়িত্ব হল সর্বাবস্থায় চেষ্টা করবে ইমানদার পর্দাম সিনা ক্ষতি সাধবী নারী এখানে সে যদি ওই ধরনের গুণ ইমানদার নারী হয় আর সে যদি সুন্দরী না হয় তার চামড়া শরীরে দেখতে সুন্দরী নাও হয় এটা তার প্রশান্তির কারণ হবে তার ইমান তার অপর গুণাবলী এমন আছে যার দ্বারা তাকে তার যে জিনিসটা নাই ওটা পূরণ করে দেবে তার প্রশান্তির কারণ হয়ে যাবে তার সম্পদ না থাকতে পারে প্রাচুর্য না থাকতে পারে বংশ কৌলিন্য না থাকতে পারে এইগুলো কোন অস্থায়ী কিন্তু তার স্থায়ী হল তার ইমান স্থায়ী হল সম্পদ হল তার চরিত্র সেই মূল সম্পদ যদি তার তাকে সেই সম্পদ দিয়ে তাকে স্বামীকে পরিত্ত করে দিবে করে দিবে প্রশান্তি দেবে তার স্বামীর মন ভরিয়ে দিবে ভরিয়ে এখানে সে আর কোন অপূর্ণতা থাকবে না কিন্তু দিন নাই সে খুবই সুন্দরী সুন্দরী এমন নারীরা বড় বিপজ্জনক সে সাময়িকভাবে তার চাকরিকে তার মুহে আকৃষ্ট হয় কিন্তু সেখানে প্রশান্তি থাকে না সেই মুহ যখন ভঙ্গ হয়ে যায় তখন সেখানে শুধু অশান্তি থাকে এজন্য গুরুত্ব দেওয়া উচিত ইমান এবং চাকুয়াকে পর্দান ছিহা সচ্চরিত্রের অধিকারী নারী তালাস করা দরকার ইমানদার পুরুষের জন্য অনুরূপ ভাবে ইমানদার নারীগণ চরিত্র সম্পন্ন ইমানদার পুরুষ তালাস করবে সে যত দরিদ্রই হোক না কেন যত কুৎসৃতি হোক না কেন তার যদি ইমানের দৌরত থাকে আর তার তাকুয়া এবং তার চরিত্র যদি থাকে এগুলো হল তার সবচেয়ে বড় সম্পদ এখানে সে প্রশান্তি পারে যার সাহাবা একরাম রাজু আল্লাহদের জামানায় এগুলো আমরা বাস্তব দৃষ্টান্ত হিসাবে দেখতে পাই একজন ছিলেন সবচেয়ে বড় কুৎসিত এত কুৎসিত ছিলেন যে কেউ তার মেয়ে বিয়ে দেয় না তার কাছে অতচ তিনি যুবক বিয়ে করা প্রয়োজন তিনি নিরূপায় হয়ে কেউ যখন মেয়ে দেয় না রাসুল্লাহ সাল্লু কাছে গিয়ে গিয়ে বললেন্লাহি সাল সাল্লাম আপনি কেউ দেখতেই পাচ্ছেন মদিনায় আমার মতো কুৎসিত কোন পুরুষ নাই যেই কারণে কারো মেয়ে আমার কাছে বিয়ে দেয় না আমি যুবক মানুষ আমার বিয়ে প্রয়োজন তার অবস্থা এবং কথা শুনে রাসুল উল্লাহ সাল্ল্লাহু আলহিহি একটি পত্র লিখালেন মদিনার একজন বড় ব্যবসায়ীর কাছে তার একটি মেয়ে ছিল যাকে হুরে মদিনা বলে উপাধি দেওয়া হয়েছিল এত সুন্দরী মেয়ে সেই লোকের কাছে এই পত্রটা দিয়ে পাঠালেন তাকে সেই পত্রটি নিয়ে যখন মেয়ের বাবার কাছে দিল মেয়ের বাবা পত্র পড়ে ছেলের দিকে তাকাচ্ছে আবার দিকে পত্রের দিকে তাকাচ্ছে সে দিদায় পড়ে গেছে রাসুল চিঠি পাঠিয়েছেন আর এত কুৎসিত ছেলে আমার মেয়েটা এত সুন্দরী কেমন করে আমি তাকে বিয়ে দেই মেয়ে তার বাবার এই দ্বিদাদ্বন্দ্বের অবস্থা দেখে মেয়েটা কাদার কান্না শুরু করে দিয়েছে বাবা তার মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য গিয়ে বলছে আমি এমন কুৎস্রিত ছেলের কাছে তুমি বিয়ে দিচ্ছি না সান্ত্বনা দিচ্ছে মেয়ে তখন বলছে বাবা আমি জন্য তো কাদিনি আমি কাচ্ছি তুমি রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের চিঠির অপমান করো কিনা এই জন্য যখন তার মনের আবেগ প্রকাশ করল তার বাবার কাছে বাবা বুঝতে পারল যে সে এই কুচ্ছিত ছেলেটাকে দেখেও সে পছন্দ করে ফেলেছে মেয়েটি কারণ রাসুল উল্লাহ সাল্লু আলহিহসাল্লাম তাকে পাঠিয়েছেন পাঠিয়েছেন এই জন্য কেমন ইমানদার মহিলা ছিল সে দুনিয়ার কোন কিছু চায়নি তার কাছে মর্যাদা বেশি রাসুল যে তার জন্য পাত্র পছন্দ করেছেন এটাই হল তার কাছে সবচেয়ে বড় পাওনা পাওনা এরপর সেই ব্যবসায়ী তার মেয়েটাকে জুগাবের সাথে বিয়ে দিয়ে দিলেন সাহাবাদের দিলেন বাস্তব এই উপমাগুলো আছে আমাদের এই সমাজের মধ্যে এই ধরনের উপমা উপমা টাকা সত্ত্বেও ইমানের দাবি করার পরেও অনেক মুমিন পারবেন না ওটা পারবেন না কোনো কোনদিনই না হয়তো আমরা নিজেরা বড় ধরনের ইমানের অধিকারী দাবি করতে পারি এটা দাবিটা তো মুখের শুধু মুখে দাবি করতে ওর সুবিধা নাই সুবিধা মুখে দাবি অনেকেই করতে পারে বাস্তবে আমলে এই দাবির প্রমাণ দেওয়া দেওয়া কঠিন কিন্তু সাহাবাদের জীবন এটা কঠিন ছিল না এটা শহর ছিল এটাই ছিল প্রকৃত ইমান এই জন্যই আজকের যুগের ইমানদার নিজের ইমানকে সাহাবাদের ইমানের মানদণ্ডে যাচাই করতে হবে যাচাই করে দেখতে হবে আসলে আমি ইমানদার কিনা জুড়ে শুরু তো ইমানের দাবি করতেই পারি কিন্তু প্রকৃত পক্ষে এটা ইমান কিনা ওই মানদণ্ড দিয়ে যাচাই করতে হবে যেই কথাটি আল্লাহ বলে দিয়েছেন আমানু যদি তারা তোমাদের মতো ইমান আনে তাহলেই তারা হেদায়ত পাবে সাহাবাদের মতো ইমান আনলে পরে হেদায়ত পাওয়া যাবে নতুবা হেদায়ত পাওয়া যাবে না ইমানের মডেল হলেন তারা আদর্শ এই আমাদের ইমানকে ওই মানদণ্ডে যাচাই করতে হবে এবং তারা এইভাবে নিজেদের ইমানকে তারা প্রমাণিত করেছিলেন তারা প্রমাণিত করেছিলেন তো ইমানদার পুরুষগণ পুরুষগণ ইমানদার নারীকে বিয়ে করবে যারা চরিত্রের অধিকারী অধিকারী তা কুয়া সম্পন্ন করদানা পরিপূর্ণ দিনের উপর অটল এমন মুমিন নারীকে বিয়ের জন্য পছন্দ করবে অনুরূপভাবে অনুরূপ নারীগণ অনুরূপ পুরুষকে পছন্দ করবে তারা পছন্দ করবে না। আর হবিশ কবিশাগণ তারা পরস্পরের জন্য তারা এই অন্যকে তারা তাই পছন্দ করবে এটা প্রকৃতিগত ভাবে আল্লাহ এই তাদের মধ্যে এই ভালোবাসাটা দিয়েছেন একজন হবিস আর একটা হবি প্রতি ভালোবাসা পোষণ করে আল জিন্স ইয়ামিল প্রত্যেকেই নাচ নিজের সমপ্রকৃতির সাথে মিলিত হয় তার সমপ্রকৃতির সাথে না হওয়া পর্যন্ত তার অ্যাডজাস্ট হয় না এরপর আল্লাহ বলছেন সে ইমানদারদার সৎ চরিত্রের অধিকারী নারী পুরুষগণ সম্পূর্ণভাবে পবিত্র যদিও তাদের বিপক্ষে কেউ সে মিথ্যা অপবাদ দেয় তাদের বিপক্ষে যে মিথ্যা অপবাদগুলো দেওয়া হয় দেওয়া সত্ত্বেও এই সকল অপবাদ থেকে তারা সম্পূর্ণ মুক্ত পবিত্র এখানে হজরত আয়সা সিদ্দিকার রব্লাহ তালানহাসহ সকল মুমিন নারী পুরুষের মধ্যে সামিল এখানে অন্য সীমাবদ্ধ করে দেওয়া হয়নি শুধুমাত্র কোন পুরুষকে নারীকে যেহেতু শব্দটি পুরুষবাচক বাচক আনা হয়েছে মুবার সেহেতু এই পুরুষ বাচক শব্দ যেখানে আনা হয় এর মধ্যে নারীগণ সামিল থাকেন আর শুধু নারীদের জন্য যদি খাস করে শব্দ প্রয়োগ করা হয় সেখানে পুরুষগণ সামিল থাকেন না এই যেহেতু পুরুষবাচক শব্দ নিয়ে আসা হয়েছে নারী পুরুষ নির্বিচেছে সকল ইমানদার এখানে সামিল অর্থাৎ ইমানদার নারী পুরুষগণ সর্বাবস্থায় তারা পুত্র পবিত্র তাদেরকে যেইভাবে তাদের বিপক্ষে অভিযোগগুলো অপবাদীগণ যে অপবাদ সেই অপবাদ থেকে তারা সম্পূর্ণ মুক্ত থাকেন মুমিন নারী পুরুষগণ তাদের অপবাদের দ্বারা তারা কল হন না বরং যারা এই সব কথা বলে তারাই মূলত নিজেদেরকে পাপের অধিকারী বানায় তাদের কথার মাধ্যমে তারাই শাস্তির উপযুক্ত হয় এখন একটা কোথায় হত আমাদের কারো মনে ডাকতে পারে হজরত নু আলাহিসের স্ত্রী হজরতে লুত আলাই স্ত্রী এরা তো এরা কাফের ছিল এরা ইমানদার ছিল না তাহলে নবীর স্ত্রী কাফের থাকলো কেমন করে হজরত আবদুল্লাহ ইদিনী আব্বাস থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলহিহাস মা বাগাত ইমরা আতুল নাবি খাতুন কোন নবীর স্ত্রী চরিত্রহীনা ছিলেন না মা বাগাত ইমরা আতুল কোন নবীর স্ত্রী এরা কাফের হলেও তারা চরিত্রহীনা ছিল না ছিল না এরা নবীর দাওয়াত গ্রহণ করে নাই নাই তথাপিও তারা চরিত্র সম্পন্ন ছিল এরা চরিত্রহীনা ছিল ছিল না কোন নবীর স্ত্রী কোন কালেই একজন চরিত্র চরিত্রহীনা ছিল না সকলেই পবিত্র ছিলেন আর এর মাধ্যমে আল্লাহ সুবাহান রাসুল্লাহ সাল্লু আলহ সালামের স্ত্রীদের একটা সার্টিফিকেট দিয়ে দিলেন যে তাজিবিন আলী তিবাতের মাধ্যমে যে রাসুল্লাহ সাল্লাম যেমন ছিলেন ছিলেন পুত পবিত্র চরিত্রের অধিকারী অনুরূপ ভাবে স্ত্রীগণ সেই পুত পবিত্র চরিত্রের অধিকারীনি। রাসুলের কোন স্ত্রী কখনো বাগাওয়েননি খেয়ানত করেননি কখনো কেউ বেবিচারে লিপ্ত হন নাই তাদের পূর্বে বিয়ে হয়েছে এই হাদিসের দ্বারা বোঝাও যায় এই পুরানের আয়ার দ্বারাও বোঝা যায় যে রাসুলের স্ত্রীগণ কেউই জীবনে কখনো কেউ বেবি লিপ্ত হন নাই তারা পবিত্র ছিলেন সকলেই। যেখানে এই কারণেই রাসুল্লাহ সাল্লাহ বলেছেন মা বাগাত ইমরা আতুন আবি জিন কার্তুন কোন নবীর স্ত্রী কোনো সময় তারা বেবি লিপ্ত হন নাই তারা বাগাউত বাগাওয়েননি এর মাধ্যমে আল্লাহ এই গোটা উম্মতকে জানিয়ে দিলেন রাসুলের স্ত্রীগণ পুত পবিত্র চরিত্রের অধিকারী ছিলেন তারা উম্মাহাতুল মিনিন তারা এত সম্মানিতা যে কক্ষো তাদের দ্বারা কোন এই ধরনের নোংরা কাজ সংগঠিত কারো দ্বারাই হয়নি সকলেই পবিত্রতা অর্জনকারী ছিলেন তারা কখনো কখনো মধ্যে তারা সামিল হন নাই এই জন্য তারা দ্রুত পবিত্র চরিত্রের অধিকারী ছিলেন সকল নবীর স্ত্রী গনেমন ছিলেন আর পূর্বের দলিল নুয়ালাইসালাম বালুত আলাইসালামের সময়ের সে দলিল আমাদের জন্য প্রযোজ্য নয় পূর্বেকার নবীদের জন্য কোন দলিল আমাদের জন্য প্রযোজ্য নয় কেউ যদি মনে করে নুয়ালাই সালামের স্ত্রী কাফের ছিল লুতালাহ ইসলামের স্ত্রী কাফের ছিল তাহলে আমরা কাফের স্ত্রী বিয়ে করতে পারব না কেন এই কোথার দলিল কেউ দিতে পারবে না এই কারণে কোরআন মজিদ এটা নিষিদ্ধ করে দিয়েছেন মজিদের মাধ্যমে আল্লাহ এটা নিষিদ্ধ করে দিয়েছেন আর কোরআন হল উম্মত মুহাম্মদের জন্য শরীয়তের একমাত্র দলিল পূর্বের উন্ম্মতের জন্য নয় নয় আর নবীগণ যাদেরকে বিয়ে করেছিলেন নবতি প্রাপ্তির অনেক পূর্বেই তারা বিয়ে করেছেন সেই সময়ে ওই সমাজের মধ্যে দিন যা মনে করা হতো পূর্বেকার নবীর অনুসরণকারী হিসেবে তারা নিজেদেরকে দাবি করত এই হিসাবে তারা নিজেদেরকে মুসলিম মনে করত আর সেই মুসলিম মনে করার কারণেই তারা তাদেরকে বিয়ে করেছিলেন কিন্তু তারা চরিত্র সম্পন্ন ছিলেন ছিলেন এরা কোন বাগাওয়েননি এরা চরিত্র সম্পন্ন ছিলেন বলেই তারা তাদেরকে বিয়ে করেছিলেন আর তাদের নবীদের সেই দাওয়াত গ্রহণ করার ব্যাপারে এটা তো জবরদস্তি ছিল না ছিল না এটা ছিল স্বাধীনভাবে কেউ ইচ্ছা করলে গ্রহণ করতে পারে কেউ ইচ্ছা করলে নাও গ্রহণ করতে পারে সেই স্বাধীনতা ছিল এটা জবরদস্তি কেন ছিল না রাসুল্লাহ সাল্ল্লাহু আইলামের নবদ প্রাপ্তির সংবাদ খাদিজা আনহার কাছে বলা মাত্রই তিনি ইমান এনেছিলেন স্বতস্ফূর্ত তিনি ইমান এনেছিলেন কারণ রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলাই ওনার স্বামী স্বামী হিসেবে পনেরোটা বছর কাটিয়েছেন নবতির আগেও তো পনেরোটা বছর স্বামীর সাথে জীবন কাটিয়েছেন রাসুলের জীবন তিনি একান্তে ভাবেই কাছে থেকে জেনেছেন দেখেছেন জীবনে কখনো তিনি মিথ্যা কথা বলেননি এইজন্য জন্য রাসুলের মুখ দিয়ে যা বের হচ্ছে খাদিদা বুঝেছেন এটা মিথ্যা নয় পূর্ব থেকেই রাসুলের কাছ থেকে এইভাবে সত্য কথা শুনতে শুনতে রাসুলের প্রতি তার আস্থা এমন পর্যায়ে চলে গিয়েছে যে তিনি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করেছিলেন রাসুল কখনো মিথ্যা বলতেই পারেন না এই তিনি যা বলেছেন তার সত্য এইজন্য জন্য হজরত খাদিজা রবিআ আল্লাহ তালানহার সাথে সাথে ইমান এনেছিলেন তো রাসুলুল্লাহ সাল্লু আলিহসাল্লামের স্ত্রীদের একটা সার্টিফিকেট এই আয়াতের মাধ্যমে হয়ে গেল যে তারা জীবনে কখনো কোন ধরনের বাবা সাথে সামিল হননি তারা পুত পবিত্র চরিত্রের অধিকারিণী ছিলেন এবং তাদের বিপক্ষে কোন ধরনের অভিযোগ যদি কেউ দেয় সেটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ এই অভিযোগের দায় থেকে তারা সম্পূর্ণ মুক্ত মুক্তি যা কিছু বলা হচ্ছে তাঁ থেকে তারা সম্পূর্ণ পবিত্র এবং মুক্ত লাহুম মুক্তিরাতিম এবং তাদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা আল্লাহ সাথে সাথে তাদের ব্যাপারে এই সুসংবাদটাও দিয়ে দিলেন যে এরা হল এরা ক্ষমার যোগ্য আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন তাদের কোনো গুণা নাই রাসুলের স্ত্রী হওয়ার কারণে এরা পবিত্র হয়ে গেছেন আর এই কথাটি যেহেতু সার্বজনীন রাসুলের স্ত্রীর প্রসঙ্গক্রমে থাকলেও যেহেতু সার্বজনীন সকল মুমিন নারী পুরুষের মধ্যে সামিল সকল মুমিন নারী পুরুষ যারা পুত পবিত্র চরিত্রের অধিকারী। তাঁদের জন্য আল্লাই ক্ষমার ঘোষণা দিয়েছেন যে সকল ইমানদার নারী পুরুষ থেকে মুক্ত থাকবেন পাপা চর থেকে মুক্ত থাকবেন থাকবেন সৎ চরিত্রের অধিকারী হবেন সুদ পবিত্র জীবন যাপন করবেন আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেবেন এরা সকলকে আল্লাহ ক্ষমা করে দেবেন ইমানদারদেরকে আল্লাহ দিবেন না এখানে কি কোথা বলি যে বলি যে ইমানদার থেকে মুক্ত নন গুনা করেন ইমান দ্বারা নারী পুরুষগণ যেই গুণা করেন আল্লাহ তা ক্ষমা করে দেন এক হল তারা যদি তবা করেন মাধ্যমে আল্লাহ ক্ষমা করেন এমন গুণা যদি হয় যার যে গুনার জন্য তারা তবা করেনি করেনি আল্লাহ দুনিয়ায় বিভিন্ন কষ্ট দুঃখ অবাব অনটন রোগ সুখ এইগুলো দিয়ে দুশ্চিন্তা পেরেশানি দিয়ে তার গুণা ক্ষমা করে দেন মুমিনের জীবনের কোনো কষ্ট ব্যর্থ যায় না তার টেনশন দুশ্চিন্তা মানসিক যাতনা রোগ সুখ অবাব নঠন সুদা ফিপাসা ফিপাসা এসব দিয়ে কষ্ট পাওয়া এমনকি পায়ের মধ্যে একটা কাটাও বিদ্রোহ বিদ্যোহ এর বিনিময় আল্লাহ তার গুণা মাত করে দেন কারণ আল্লাহ পাকসবাহা চান এই মুমিন মুমিনাকে পরকালে যেন আর শাস্তি দিতে না হয় এই জন্য দুনিয়ায় ক্ষুদ্র সামান্য কষ্ট দিয়ে তাদের গুণা মাফ করে নেন সবিচ্ছ করে নেন ঘর গুনার পরিমাণ যদি বেশি হয় দুনিয়ায় এই প্রকারের বিভিন্ন কষ্ট দিয়ে তার গুণা শেষ হল না তার কষ্ট হতে পারে মৃত্যুর সময়ে মৃত্যুর সময় তার কষ্ট হতে পারে আজাব হতে পারে চাকরাতের আজাব হতে পারে যদি গুনার পরিমাণ আরো বেশি হয় তার কবরের আজাব হতে পারে আল্লাহ তাকে কবরের শাস্তি দেবেন এর মাধ্যমে তার তাকে পবিত্র করবেন করবেন এর পরিমাণ যদি গুনার আরো বেশি হয় এ শেষ হল না হাসরের ময়দানে তার শাস্তি হবে আজাব হবে এর মাধ্যমে আল্লাহ তাকে পবিত্র করবেন এরপরও দেখা গেল হয়তো তার গুণার পরিমাণ আরো বেশি রয়ে গেছে শেষ হয়নি রাসুল্লাহ সল্ল্লাহ আলাইসলাম ওই গুণাদুনাগারদের জন্য সুপারিশ করবেন নারী পুরুষ যারা গুণাগার এত কষ্ট দেওয়ার পরও তার গুণা শেষ হল না রাসুল্লাহ সল্ল্লাহু আলহিহি ভাসলাম তাদের জন্য সুপারিশ করবেন আর রাসুলের সুপারিশের মাধ্যমে তারা মুক্তি লাভ করবেন এরপরও দেখা গেল এমন গুনাগারও থেকে যেতে পারেন যাদের জন্য রাসল সাল সুপারিশ করেন নাই তাদের জন্য রইল আল্লাহ রহমত আল্লাহর মাঘ থেকে মাঘ ফিরাত আল্লাহ নিজের রহমত গুনে নিজ হাতে তাদেরকে জাহান্ন থেকে বের করে নিয়ে এসে জান্নাতে পৌঁছে দেবেন আল্লাহ সুবাহানুতাল বান্দাদের এই গুণা গুণা কমা করার জন্য দুনিয়ার জীবনে আল্লাহ বিভিন্ন অজুহাত তালাশ করেন। কোনোভাবে কোনোভাবে ইমানদারদেরকে কিভাবে পবিত্র করা যায় তার গুণা থেকে তাকে মুক্তি দেওয়া যায় এই জন্য সে যেই পরিমাণের গুণাটা করে সেই গুনার পরিমাণ অনুরূপ লেখা হয় একটু বাড়ানো হয় না কিন্তু তার নেকির কাজ করলে সেটা একেবারে সাত থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়ানো হয় এটা আল্লাহর অশেষ এক মেহরবানি তো আল্লাহ সুতানদার নারী পুরুষদের জন্য বলেছেন লাহুম মির তাদের জন্য রয়েছে ক্ষমা এটা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা আল্লাহ তাদেরকে বে রিজিক দিবেন না দেবেন সাথে রিজিক দেবেন ইওয়াদা করেছেন তাদের রিজিকটা হবে সম্মানজনক জীবিকা আর সম্মানজনক জীবিকা হল মুমিনগণ হাত পেতে ভিক্ষা করে তার জীবিকা নির্বাহ করে না আল্লাহর অনুগ্রহে আল্লাহর পথে তারা আল্লাহ যে হালাল উপায়ে জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন সেই জীবিকা তারা লাভ করবে আর সেই হালাল জীবিকার মধ্যে সম্মান জীবিকার মধ্যে সর্বোত্তম জীবিকা কোনটি গণিমতের মাল এটা দীক্ষা নয় দীক্ষা সম্মানজনক জীবিকা এটা ইজ্জতের সাথে জীবিকা এটা মারতে হবে বিজয়ী হয়ে সম্মানের আসন নিয়ে ওই আল্লাহর দেওয়া মালগুলো নিয়ে আসতে হবে আ স্বাধীনভাবে বুক করতে হবে খাইতে হবে এর মধ্যে কোনো লাঞ্ছনা নাই অপমান নাই অপমান নাই কারণ মধ্যে হচ্ছে মর্যাদা যখন গণিমতের মাল আহরণ করতে হয় এখানে শক্তির প্রয়োজন দুর্বল দুর্বল দিন গনিমতের মাল আহ্বান করতে পারে না দুর্বলের কাজ এটা নয় সবলের কাজ আর সবল যে হয় সে হয় সম্মানী সম্মান যে মারতে পারে সে হল সম্মান মার খায় যে এত সম্মানি না যারা আল্লাহর এই জমিনে তার হালাল জীবিকাটা আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন দেখিয়ে দিচ্ছেন তোমার রিজিক ওইখানে ওইখানে ওখানে সংরক্ষিত আছে ওইখানে জমা আছে ওইখানে জমা আছে এসব আল্লাহ দেখিয়ে দিচ্ছেন যেই মোমেনগন আল্লাহ দেখিয়ে দিচ্ছেন তার জীবিকা কোথায় কোথায় আছে আর আল্লাহ দেখানো সেই জীবিকা নিয়ে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করে প্রশিক্ষণ নেয় শক্তি অর্জন করে অস্ত্র ধারণ করে ওইখানে গিয়ে আঘাত করে তার সম্পদটা যে জবরদহল করে রেখেছে তারাকে আঘাত করে নির্মূল করে আর ওই সম্পদটা তার কাছ থেকে কেড়ে নিয়ে আসে এটা নিজের সম্পদ বলে নিজের অধিকারে নিয়ে আসে এরপর তার ভাগে যা পড়ে পায় এরপর এটা খায় কত সম্মানজনক জীবিকা এই জীবিকার কথায় আল্লাহ বলেছেন এদের জন্য রয়েছে সম্মানজনক জীবিকা এটা মুমিনদের জন্য এই জন্য তাদের রিজিকের সম্মান করবে আল্লাহর নির্ধারিত পন্থায় আল্লাহ যেখানে দেখিয়ে দিয়েছেন আর রাসুল যেভাবে তালাশ করেছেন সরাসরি বলে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাই আমি তে আমদ পর্যন্ত যুগে যুগে যুদ্ধ করার জন্য করবারি নিয়ে আবির্ভূত হয়েছি আর আমার রিজিক বল্লমের ফায়ার নিচে রক্ষিত আমার এই নীতির বিরোধিতা যারা করবে তারাই দুনিয়ায় লাঞ্ছিত অপমানিত হবে যেই জাতি যে জাতির সাথে সামঞ্জস্য রাখবে সে ওই জাতিরই অন্তর্ভুক্ত হবে আর রাসুলের নীতিটা কি তলোয়ার আর বল্লম বল তালাশ করবে বল্লমের সায়ার নিচে বল্লম হাতি নিয়ে কুটাবে মারবে আর মাল আনবে খাবে আর তরবারি হাতি নিয়ে কুফারদের উঁচু মাতা চূর্ণ করে দেবে এটা হল রাসুলের নীতি আর রাসুল বলছেন আমার এই নিয়মের বিরোধিতা যারা করবে মান আমার এই নীতির বিবরীত যারা করবে তাদের জন্য এই লাঞ্ছনা এবং অপমান যখন অস্ত্র এবং বললম যারা ছেড়ে দেবে তখন লাঞ্ছিত অপমানিত হবে মাংতা সাব্বাহ বেতা অমিন ফাহু जे जातिर जार सामंजस्यार चिंता चरित्र कथारिक पोशाच सह सबकि दल अंतर्भुक्त जरा ख्रिस्टान इहुदीजे आकदा पोषण इहुदी ख्रिस्टान लाजे गणतान्त्रिक ग्रहण कर গণতন্ত্রের আকিদা পোষণ করে যারা এই গণতান্ত্রিক আকিদা গ্রহণ করবে সেই ইহুদি খ্রিস্টান সে মুসলমান নয় রাসুল বলে দিয়েছেন মিনহুম যে জাতির সাথে যার সামঞ্জস্য সে ওই জাতির অন্তর্ভুক্ত ইহুদি খ্রিস্টানদের আকিদা যদি পোষণ করে সেই ইহুদি খ্রিস্টান সে মুসলমান নয় ইহুদি খ্রিস্টানদের কণ্ঠ মিলিয়ে যদি কথা বলে ওই ইহুদি খ্রিস্টান সে মুসলমান নয় তাদের আচার আচরণ তাদের সংস্কৃতি তাদের তাহজিব তামাদুল যদি মুসলমান নাম ধারণ করেও কেউ অনুসরণ করে সেই ইহুদি খ্রিস্টান সে মুসলিম নয় নয় মুসলিম সেই ব্যক্তি ইসলামী ইসলামী আকিদা পোষণ করে ইসলামী চিন্তা চেতনা লালন করে মুসলিম তাহজিব তামদনের অনুসরণ করে সে হল মুসলিম আর যে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধদের আকিরা পোষণ করে তাদের সাংস্কৃতিক আগ্রাসনের শিকার হয়ে তাদের সাংস্কৃতির অনুসরণ করে এরা মূলত তাদেরই অন্তর্ভুক্ত ওই দলের ওই ধর্মের লোক তারা এরা মুসলমান নয় তো আল্লাহ সুবাহান আমাদেরকে তৌফিক দান করুন যেন করে আমরা আল্লাহর কাছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকার অধিকারী হতে পারি এবং ইমামের সমাজে যাতে পুত পবিত্র প্রতিষ্ঠা করতে পারি আমিনা একশো সাত্রিশ নাম্বার নারী এখানে কি মানে যদি কোন নারীকে বিয়ে করা হয় সে যদি তার বিয়ের আগ করে কোন কারোর সাথে ব্যবিচার করে এত সে তবা করে সে তখন কি করবিত্র না মানে হচ্ছে যে তবা তো আগ পর্যন্ত নাকি না এখানে মূলত যে আসলে নারী বিয়ের আগে হয়তো সে কি একটা হলো যে মনে করো তার বিয়ের আগে সে ব্যবিচার করেছে করেছে তোমার তো জানা নাই তুমি তো কুচ করতে চাইবা এটা হ্যাঁ জানা না এটা কুচ করার দরকার নাই এটার কথা বলা হয়নি যে নারীর পূর্বের ব্যবিচারের ব্যবস্থাটা জানা যাবে পর্দা মানে না পর্দা চলাফেরা করে তার আচরণ থেকে সে কোন চরিত্রের সেহেতু জেনে বুঝে এই পর্দাহীনা নারীদেরকে দিয়ে করা যাবে না কারণ বেবিচারের বিষয়টি এটা গোপন এটা জানা যাচ্ছে না এটা তো সাক্ষী প্রমাণও নাই সেহেতু সন্দেহ করা যাবে না তাকে জিজ্ঞাসা করে এটা জানারও চেষ্টা করা যাবে না এখন যদি পূর্বে সে বেবিচার করে থাকে আর সে যদি তবা করে থাকে তাহলে পবিত্র হয়ে গেছে ওইগুলো নিয়ে কিন্তু যদি তবা না করে তার ব্যক্তিগত ব্যাপার জানা নাই। কিন্তু অজানা অবস্থায় এখানে এটা নিষিদ্ধ না কিন্তু যদি জানা যায় একটা নারী বেবিচারী জানা অবস্থাটাকে বিয়ে করা যাবে না করা যাবে না আমাদের স্ত্রী যদি পর্দা করে না এই মুহূর্তে আমরা যদি না করে আল্লাহ যেই নারী একজন মুমিন পুরুষের সান্নিধ্যে আসলো তার সৌভাগ্য একজন স্বামী পেল এরপরও যদি সে নামাজ পড়ে না পর্দার মধ্যে চলে না চলে না এটা তো তার দুর্ভাগ্য তাকে বুঝানোর পর যখন বুঝবা যে এখন আর বুঝের আর সময় আর নাই নিরাশ হয়ে গেছি তখনই তাকে সসম্মানে বিদায় করে দেওয়া যাও তোমার মতো যে আছে তার কাছে তুমি শান্তি পাবে আমার কাছে না একটা প্রশ্ন সমস্ত কিছুতের দিন আল্লাহ কাছে সাক্ষ্য দিবে আজাদে নাকি নাকি তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে শাস্তি তো তারই হবে মনে করো আমি শরীরে তুমি একটু বেতা পাইলে এই জায়গাটায় তো অনুভব করো না পুরা শরীর অনুভব করে পুরা শরীরে অনুভব করে এটা সেন্ট্রাল পয়েন্ট হইল তোমার ব্রেন প্রথম মেসেজটা পৌঁছে যায় সেই ব্রেইনে আর ব্রেন সাথে সাথে সার্কুলেশন করে দেয় সারা শরীরে शरे मानुष जन एक बेता पेलेविलम्ब लगेटारे पेसेजकोटारेना मुहूर्त मध्य सारा शरिताशन सारा शरी अनुभव सुबह